শ্রোতা আগেকার মতো আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি আরেকটি বিষয় নিয়ে এ পর্যায়ে যা আলোচনা হবে সেটা হচ্ছে ঋতুস্রাব ও সন্তান্তর শ্রাবের কথা ঋতুস্রাবকে আরবি হায়ত বলা হয় बोझाना एक स्वाभा स्वाभा जराय गर्दिष्ट समय महिला सुस्था अवस्था तब एन कंतान प्रसव नए আর থেকে সন্তান উত্তর মানে সন্তান পশবহলে সেটাকে আরবিতে নিফাস বলা হয় এই সংক্রান্ত প্রথম যে মাসালাটা জানতে হবে সেটা হচ্ছে ঋতুস্রাবের আপনার শুরু ও শেষ সময় ऋतुस्रव कहर तीन नय बस आगे ना साधारण नय बस आगे महिला ऋतुस्रव है कारण से दुनिया महिला ऋतुस्रावी है जार बयस নয়ের চেয়ে কম এবং হজরত আয়সা থেকে একটি কথা আমরা দেখতে পাই তিনি বলেছেন ইদা যখন কোন মেয়ে নয়ের বছর পার করে তখন সে মহিলা হয়ে উঠে আর মেয়ে থাকে না পরে ঋতুস্রাব সাধারণত তিনি বলেছেন যখন কোন মেয়ের মহিলার বয়স যখন পঞ্চাশ হয়ে যায় তখন সে ঋতুস্রাবের সময় সীমা পার করে যায় মানে তারা ঋতুস্রাব হয় না আরেকটি মশলা এই ক্ষেত্রে যে ঋতুস্রাবের কম এবং বেশি সময় কতটুকু বিশুদ্ধ হচ্ছে যে ঋতুস্রাবের কম এবং বেশি সময় নয় বরং এই ক্ষেত্রে আপনার গুরুত্ব দিতে হবে অভ্যাস এবং দেশ প্রচলনকে কোন এলাকায় বেশি হতে পারে কম হতে পারে কিন্তু লাগাতার যখন হতে থাকে বন্ধ হয় না ঋতুস্রাব চলতে থাকে তখন সেটাকে ঋতুস্রাব হিসেবে ধরতে হবে আরেকটি মশলা সেটা হচ্ছে জিতুস্রাবের বেশি পরিমাণটা কে বলেছিলেন যার সব সময় স্রাব আসছিল যেটাকে বলা হয় তাকে আদেশ করেন দিদুস তা হিসাব করার ক্ষেত্রে যে তাহাইয়্যু ফি ইলমি আল্লাহি 6 দিন অথবা 7, তারপর اغتسل و صلي 24 يوم অথবা 23 يوم كما يعيذ النساء و يدخلن لميقات حيضهن و طهرهن যে রাসূল আকরম বলেন যে তুমি আল্লাহর ধারণা অনুযায়ী 6 অথবা 7 দিন তুমি যে দিদুস হিসাব গণ্য করবে তারপর গোসল করে সালাত আদায় করা শুরু তাইলে রসুল ছয় বা সাত দিন হিসাব করতে বলেছেন এটা স্বাভাবিক বেশি মহিলাদের হয়ে থাকে হাদেশটি আমরা আবু দাওদের মধ্যে হাদিস নম্বর দুইশত এবং ত্রিমীর মধ্যে একশত আলোচনা করবো ইনশা আল্লাহ হ্যাঁ আল্লাহ আমাদেরকে সঠিক জেনে আমল করার তফিক দান করেন আলহামদুলিল্লাহ